সম্মানীয় শ্রোতাবৃন্দ আপনারা যারা ইউটিউব খুলেছেন কিংবা যে কোনো কারণে এই ভিডিও বা আমার এই আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব যে আপনারা দশটি মিনিট আমার সঙ্গে থাকেন আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে ঈদের দিনে রাখি ও মদের স্মরণে আসলে এই বিষয়টি আমি ওয়েবসাইট এবং বিশেষ করে কিছু দিনই ওয়েবসাইডের উদ্দেশ্যে লিখেছি সেটা প্রকাশিত হতে যাচ্ছে তবে সেই বিষয়টি ইউটিউবের মাধ্যমেও যেন জনগণের কাছে পৌঁছে যায় বা পৌঁছাতে পারি সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি করা হচ্ছে আলোচনাটি করা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা দশ মিনিট আমার সঙ্গে থাকেন বন্ধুগণ ঈদ আসছে খুশির মুহূর্ত আসছে আসছে আনন্দ সময় কিছুদিনের মধ্যে তা আমাদের নিকট এসেও যাবে পশ্চিমা কাশায় নবচন্দ্র উঁকি দিতে আমরা অনেকে আনন্দে উল্লাসে মেতে উঠব রাত্রিতে ঈদের দিনের কর্মসূচি তৈরি করে নেব সেই দিনের আগমনের সমাপ্ত হবে এবছরের মুবারক রামাজান মাস हमारा सानंदे सात सकाले परिष्कार आतर परफ्यूम लागिए शोबान्धवे और सपरिवारे उपस्थित हब ईदगापरिचित सवार सालाम मुसाफाह कलकुली अल्लाह अकबर धनीते मुखरित हो ईदगाह प्रांगण शुभेच्छा बनीमय करते करते सबा बाीमे शुरू हो खार आयोजन রকমারি খাবারে ভরে থাকবে অনেকের দোস্তরখান অতপর শুরু হবে আত্মীয় স্বজনদের জিয়ারত চলবে হাদিয়া বিনিময় এই আনন্দ মুহূর্ত মলিন হতে হতে অতিবাহিত হয়ে যাবে কয়েকদিন কিন্তু এই সময়ে পৃথিবীর বহু স্থানে এমন কিছু মুসলিম ভাই আছেন যাদের স্মরণ রাখা আমাদের ইমানি ও নৈতিক কর্তব্য নচেত আমরা তাদের সাথে ইনসাফকারী হব না তাদের খুশিতে শরীরকারী তো দূরের কথা তারা যে আমাদের ভাই তারা যে দিন তথা মানবতার অটুট অঙ্গ এই স্বীকৃতিটিও দেওয়া হবে না বন্ধুগণ যখন আমরা ঈদের খুশিতে ডুবে থাকব তখন আমাদের তাদের স্মরণ করা উচিত যারা এই রামাজান মাসে আমাদের সাথে ছিল আমাদের সাথে তাদেরও ঈদ করার কথা ছিল কিন্তু ঈদ আসার পূর্বেই তারাই এই ধরাধম ত্যাগ করেছে অনেক দিন পূর্বেই তারা আমাদের ছেড়ে চলে গেছে আজ আমরা ঈদ উদযাপন করছি কিন্তু তারা অনুপস্থিত তাদের স্থানটা আমাদেরও হতে পারত কিন্তু আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন আল্লাহ গ তোমার ওই প্রশংসা যতক্ষণে তুমি সন্তুষ্ট না হও আবার তোমার ওই প্রশংসা যখন তুমি সন্তুষ্ট হবে অতপর সন্তুষ্টের পরেও তোমার ওই প্রশংসা হে আল্লাহ তুমি আমাদের মৃতদের ক্ষমা করে এবং সমস্ত মুসলিমের মৃতদের ক্ষমা করো তাদের প্রতি রহম করো তাদের জান্নাত নসিব করো আমিন যখন আমরা সুস্থ সবল শরীরের সানন্দে ঈদ উদযাপন করব তখন আমাদের স্মরণ করা উচিত সেই সমস্ত ভাইদের যারা অসুস্থতার কারণে আমাদের সাথে ঈদগাহে উপস্থিত হতে পারেনি যারা হাসপাতালের বেডে কিংবা বাসের খাটায় পীড়াজন বাসের বাসার খাটে পীড়া যন্ত্রণায় কাতর হয়ে পড়ে আছে হয়তো কেউ সপ্তাহ ধরে কেউ মাস ধরে আর কেউ বছর বছর ধরে এ অবস্থায় এপাশ ওপাস করছে তাদেরও তো আমাদের সাথে ঈদ করার ইচ্ছা হয় আল্লাহ আমাদের সুমতি দিয়েছেন নচেত আমরাও তাদের স্থানে হতে পারতাম আল্লাগ তুমি আমাদের এবং সারা জগতের অসুস্থদের আরোগ্য দান করো আমিন আমাদের কর্তব্য হবে যেন আমরা এই দিনে তাদের জিয়ারত করি তাদেরকে তাদের প্রয়োজনীয় ও পছন্দনীয় আহার হাদিয়া প্রদান করি আমরা যখন নিরাপদে আশঙ্কামুক্ত শান্ত পরিবেশে ঈদ উদযাপন করছি তখন আমাদের তাদের স্মরণ করা উচিত যারা শত্রুর রাইফেল ও বন্দুকের গুলির ভয়ে এবং ট্যাঙ্কের ভয়ঙ্কর দাপটে নিজ গৃহে আবদ্ধ বাইরে বের হওয়াটা যাদের জন্য জীবনের হুমকি যারা ধারাবাহিক যুদ্ধে নিজ পরিবারের আপন হারিয়েছে কেউ কলিজার টুকরা সন্তান হারিয়েছে কেউ পৃথিবীর বড় ধন পিতা হারিয়ে অনাথ হয়েছে কেউ সহধর্মিনী স্ত্রীকে হারিয়েছে কেউ জীবন সাথী স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে কেউ কঠোর পরিশ্রমে সঞ্চিত নিজের মূল্যবান মাল সম্পদ লুণ্ঠন হতে দেখেছে এবং কেউ অতি কষ্টে নির্মিত স্বপ্নের বাসস্থান চোখের সামনে ধুলিশেছে মাথা নেই তাই ফুটপাথে গাছের নিচে দিয়ে নির্মাণ করেছে করুণ অবস্থা বর্ণনা দিতে গিয়ে মনে পড়ে গেল কিছুদিন পূর্বে খবরে প্রকাশিত এক ফিলিস্তিনি মায়ের ঘটনা যখন সে ফুটপাথে তার সন্তান জন্ম দেয় তখন সে তার আদরের কচি শিশুর মুখের দিকে হতাশা ও বেদনা মিশ্রিত মায়াবী নজরে তাকানোর সময় বলছিল কিছু মনে করো না মা কারণ আমার মাও আমাকে জন্ম দিয়েছিল আজ তুমিও করলে আমাদের ভাগ্য আজ ফুটপাথে তাদের ঈদ ফুটপাথে তাদের আনন্দ আমাদের অবস্থাও তাই হতে পারতো কিন্তু আল্লাহ আমাদের শান্তিতে রেখে ঈদ পালন করার তৌফিক দিয়েছেন তাই তার ওই সকল প্রশংসা আল্লাহ তুমি তাদের দেশে শান্তি দাও তাদের অন্ন বস্ত্র দান করো আমিন আমরা যখন নতুন জামা কাপড় সুন্দর বেশ ভূষায় সজ্জিত হয়ে ঈদগাহে নামাজ আদায় করার উদ্দেশ্যে এবং নামাজ শেষে বাসায় ফিরে আদরের সন্তান ও পরিবারের সদস্যদের ঈদই প্রদান করব এবং তাদের সাথে কুশল বিনিময় করব তখন আমাদের স্মরণে থাকা উচিত যে আমাদের পার্শ্ববর্তী দেশ বর্মার মুসলিম পরিবাররাও এমনই প্রত্যাশা করে কিন্তু চোখের সামনে রাস্তাঘাটে এবং আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আপন লাশ দেখলে ঈদ উদযাপন করা যায় কি ডা কুড়াল এবং ছুরির আঘাতে রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরে ঈদ পালন করা যায় কি এরপরেও ঈদের নামাজ পড়লে তারা ফিরবে কোথায় কারণ হায়না বৈধরা তাদের তো নিজ গৃহে হত্যা করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তাদের কুড়োঘরগুলিকেও আগুন দিয়ে ধু করে জ্বালিয়ে দিয়েছে তখন তারা দেখতে পেল আরেক অবিশ্বাস্য নিষ্ঠুর দৃশ্য দেখল তাদের নৌকা থেকে হাত ধরে স্থলে তোলার বদলে সেই দেশের আর্মিরা তাদের দিকে বন্দুকের নালা পেতে আছে খবরদার কেউ যেন আমাদের দেশে পানা ফেরে নচেত গুলি করে দেব এটা মানব নামের দানব জাতিসংঘের আদেশ আর আমরা তা কঠোর ভাবে পালন করতে মজা পাচ্ছি নৌকা থেকে দুই হাত করে বাংলাদেশের মাটিতে মাথা গোজানার উদ্দেশ্যে এক বিগত স্থানের ভিক্ষা চাইলেও নৌকার আরোহীদের সমুদ্রের দিকেই ঠেলে দেওয়া হয় ফিরে যাও তোমাদের আমরা চিনি না জানি না সমুদ্রে ডুবে মরো তাতে আমাদের সামান্য দুঃখ নেই আফসোসও নেই হায় মুসলমান হায় মানবতা আজ আমরা যদি তাদের স্থানে হতাম কিন্তু আল্লাহ আমাদের নিরাপদে শান্তিতে রেখে তা রেখেছে তাই তারই সুক্রিয়া এই সময় আমাদের যে কোনোভাবেই সেই দুঃস্থ নিপীড়িত নির্যাতিত এবং মজলুম ভাইদের সহযোগিতা করা ও তাদের পাশে দাঁড়ানো কর্তব্য দায়িত্ব ঈদ উপলক্ষে আমরা যখন রোকমারে রুচিকর খাবার ভক্ষণ করছি তখন আমাদের সেই সমস্ত নিঃস্ব দরিদ্র লোকদের কথা স্মরণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত যারা এই খুশির দিনেও অন্য বস্ত্রের চিন্তা হতে মুক্ত হতে পারেনি তাই একদিকে দলে দলে লোকেরা যখন নামাজে যাচ্ছে তখন তারা ঈদগাহ কিংবা মসজিদের গেটে নচেত রাস্তার পাশে খাত ঝলা প্রসারিত করে যাতায়াতকারীদের কাছে দানের করুণ আবেদন জানাচ্ছে। আনন্দের এই আমাদের জন্য উচিত হবে আমরা যেন তাদের উদ্দেশ্যে মিষ্টি মিষ্টান্ন বিতরণ করার সুযোগ পেয়েছি মন পছন্দ টেবিল ভরে আহারের সুব্যবস্থা করতে পেরেছি এবং এক অপরের মাঝে হাদিয়া ও ইদিয়া বিতরণ করার সৌভাগ্য লাভ করেছি তখন আমাদের পৃথিবীর সেই সকল ভাইয়ের কথা স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যারা চরম দূরভিক্ষের কবলে অনাহারে জীবন জীবনযাপন করছে খাদ্যাভাবে তাদের গোস্ত শূন্য শরীরে কেবল চামড়ার আবরণ পড়ে আছে একটি কঙ্কাল এবং তাদের দেহের মাঝে বিশেষ কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না মনে পড়ে যায় ইন্টারনেট এবং ফেসবুকে বহু চর্চিত এক মাননীয় সৌদি মুফতির টিভির চ্যানেলে প্রশ্নকালে স্পন্দনের দৃশ্য সুদূর দুরভিক্ষ কবলিত সোমারিয়ার এক মুসলিম রোজাদার ভাই প্রশ্ন করে শেখ আমাদের মধ্যে যদি কারো অবস্থা এমন হয় যে তার কাছে না তো সাহারি খাওয়ার এক টুকরা রুটি আছে আর না তার করার জন্য এক ঢপ পানি তাহলে তার রোজা হবে কি শাহেক এই প্রশ্ন শুনে ডুকরে কেঁদে ফেলেন পৃথিবীতে মুসলিম ভাইর অবস্থা এমনও আছে এরকমও প্রশ্ন হতে পারে সাহারির আহার নেই ইফতারি করার কিছু নেই বন্ধুগণ কে জানে হয়তো তারা আজ আবারও আমাদের কাছে প্রশ্ন করে শেখ যদি ঈদগাহে যাবার জন্য জামা না থাকে এবং ঈদগাহ থেকে ফিরে এসে সীমায় খাবার না থাকে তাহলে আমাদের ঈদ হবে কি সঙ্গত কারণে পৃথিবীর হাফ সেঞ্চুরিরও বেশি সংখ্যায় মুসলিম শাসকদের অবস্থা মনে পড়ে যাচ্ছে আজ মুসলিম জাতীয় মুসলিম ভাইদের উপর যখন বর্বর নির্যাতন চলছে তখন জাতির উদ্দেশ্যে আপনাদের একটু বিবৃতিও আসে না খবরের পাতা এক লাইন মন্তব্য থাকে না টিভির পর্দায় এক বাক্যের বক্তব্যও শোনা যায় না আসলে এটাই কি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ধ্বজাধরা চেয়ার যে আসনে আপনারা অধিষ্ঠিত তার মূল্য ক্ষমতা ও দায়িত্ব কি এতটুকু ঈদ উদযাপনের এই খুশির মুহূর্তে যখন আমরা এক ময়দানে সুন্দর সুন্দর জামা কাপড় হয়েছি তখন আমাদের পুনরুত্থিত হব আল্লাহ বলেন সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই মাতা পিতা পত্নী ও সন্তান হতে সেদিনের প্রস্তুতি নিন কারণ মুমিনের জন্য সেটাই প্রকৃতি প্রস্তুতি প্রকৃত প্রস্তুতি আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়াম ও জাকাতুল কবুল করো আমাদের পাপ সমূহ ক্ষমা করো রোজার পরেও রোজার মাসের মতোই সৎ কাজ করা তৌফিক দাও মনে রাখবেন তারা খুবই মন্দ সম্প্রদায় যারা মহান আল্লাহকে কেবল রমজান মাসে চেনে অন্য মাসে চেনে না كل عام وانتم بخير تقبل الله منا ومنكم ايد مبارك اي عبدون ابون اي بوكتب بوتي আমি امي اذكر الله تناع ششكورتي وما علينا الا البنات السلام عليكم ورحمة الله وبركاته